السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد همان দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম ابو جعفر الطحا رحمه الله رضيت بيان اعتقاد اهل السنة والجماعه اهل السنه والجماعهর আকীদার বর্ণনা এই কিতাবের একটি দর্শকবৃন্দ আলোচনায় আমরা ইমাম তহাবির একটি এবারতের কাছে এসে থেমেছিলাম যেখানে তিনি বলেছিলেন আননা মুহাম্মাদান আব্দুল মুস্তফা ওয়া নী ইহুল মুজিতাবা ওয়া রাসুল মুরতাদা মুহম্মদ সাল্লা চাল্লা পছন্দনীয় বান্দা এবং তার প্রিয় নবী এবং তার সন্তোষজনক রাসুল সেখানে আমরা এই এবার এবার এই ভাষ্যের ব্যাখ্যায় আমরা বলেছিলাম রসুল উল্লাহ সাল আলামের অনেক নির্দেশন রয়েছে যে নিদর্শনগুলি প্রমাণ করে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন এবং আল্লাহ তালা তাকে আমাদের জন্য প্রেরণ করেছেন সেই নিদর্শনগুলো কিছু আলোচনা করেছি আমরা বলেছি মৌলিকভাবে সেগুলোকে সাত ভাগে ভাগ করতে পারি প্রথমত যেগুলি পূর্ববর্তী কিতাব এসেছে তার গুণাগুণ সেগুলো আমরা পূর্ববর্তী কিতাব এখনও আছে সেগুলো প্রমাণ করে তিনি এবং সেগুলি আর কারোর সাথে খাপ খায় না একমাত্র মহম্মদাল্লাহ আসলামের সাথে খাপ খেয়ে যায় সামঞ্জস্যপূর্ণ হয় সেজন্য তিনি হচ্ছেন সেই প্রতীক্ষিত নবী এবং রাসুল যার সুসংবাদ আগের নবী এবং রাসুলগণ দিয়েছেন দ্বিতীয় যে প্রমাণ আমরা পেশ করি সেটা হচ্ছে যে নবী রাসুলগণের যেভাবে নিদর্শন রয়েছে ছিল তেমনিভাবে আমাদের নবীর তিনি তার পূর্ব তার জন্মের ঠিক পূর্বে কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই নবী এবং সেই রাসুল প্রতীক্ষিত রাসুল এবং সেই যার সুসংবাদ প্রদানকৃত সেই রাসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাম তৃতীয় আমরা বলেছিলাম যে কিছু সংবাদ তিনি জানিয়েছেন আমাদের নবী আগেকার সংবাদ এবং তার সমসাময়িক সংবাদ এবং তার পরের ভবিষ্যৎ কেমন যা করবে কিছু খবর তিনি দিয়েছেন যেই খবরগুলো প্রমাণ করে সত্য হওয়াতে প্রমাণ করে তিনি একমাত্র আল্লাহ তিনি আল্লাহ তালার প্রিয় নাবী এবং রাসুল ছিলেন এবং সর্বশেষ নাবী এবং রাসুল ছিলেন সেটা প্রমাণ করে তা তিনি আল্লাহর পক্ষতে প্রেরিত রাসুল ছিলেন এগুলি সবই প্রমাণ নবীত ছাড়াতে প্রমাণ চতুর্থ আমরা বলেছিলাম যে নবী রাসুলগণের প্রমাণের একটি বড় মাধ্যম হচ্ছে তাদের হাত দ্বারা সরাসরি ঘটনা ঘটে যাওয়া। অর্থাৎ আয়াত ফেলিয়া কার্যকরণ কোন কিছু ঘটে দেওয়া আমাদের নবীর হাতে এমন অনেক রকমের মর্যাদা ঘটে গেছে অনেক নিদর্শন ছিল যেই নিদর্শনগুলো প্রমাণ করে যে সৌলা সাল্লা আল্লাহ তাল মুহমদ সাল্লাহসাল্লামকে আল্লাহ নবী সাহেব প্রাণ করেছেন পঞ্চম আমরা বলেছিলাম যে মাসলাকি ব্যক্তি শাকসি যে চরিত্র তা প্রমাণ করে যে তিনি সত্যি সত্যি ভিন্নভাবে প্রস্তুতকৃত একজন মানুষ ছিলেন যাকে আল্লাহ তালা নবত এবং রিসালতের দায়িত্ব দেওয়ার জন্য সার্বিকভাবে তৈরি করেছেন তার শারীরিক এবং চারিত্রিক এবং সর্বধান সার্বিক অবস্থা নব এবং রিচালতের জন্য সবচেয়ে বেশি পূর্ণ ব্যক্তি হিসেবে মোহাম্মদ তিনি ছিলেন সবচেয়ে আল্লাহ যার সুসংবাদ পূর্ব আমরা বলেছিলাম একই ধরনের কাজ আগেকার নবীম রাসুলগন করেছেন আমাদের একই ধরনের ঘটনা সাথে আমাদের ঘটেছে দুইটা প্রমাণ আমরা সেখানে দিয়েছিলাম যেমনি ভাবে আয়কার করে মুসা ওই জিবিল ওয়াহিনী এসেছেন দ্বিতীয়ত নাজাসির ঘটনা আমরা উল্লেখ্য আমি বলেছিলাম যে নাজাসির কাছে যখন রাসুল্লাহ সাল্লাহ এর কাছে নাজিলকিত সুরা মারিয়াম পড়ে শোনানো তখন তিনি সেটা শুনে বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে এইটা ওইটা ওই ওইটার মতোই যেটা মুসা আলাহামার কাছে আল্লাহ প্রেরণ করেছিলেন তাহলে এরা সবাই সাক্ষ্য দিচ্ছে সেখানে ওয়ারাক্কা সাক্ষ্য দিচ্ছেন যে আমি সাক্ষ্য তিনি সাক্ষ্য দিলেন যেটা মনামার কাছে আসছে এটা সেই সেই ব্যক্তি সেই নামুসেই সেই সত্তাই যিনি মুসা আলাহিস্লামের কাছে আসছে এখানেও রাজা সাক্ষ্য দিলেন যে যেই বাণী তুমি আমাকে শোনালে জাফর্বিন আবি তালেম তার কিছু নয় তা যে ওই বাণীর মতোই যে বাণী আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লা কাছে নাজির করেছেন এই দুটি বিরাট প্রমাণ যে নবির আসুলগণ একই ধরনের হয়ে থাকে যেমন বাবুর রাসুল্লাহ আসালাম নিজেও বলেছেন এই জন্য যে আল আম্বিয়া ও ইক আল্লা তিন নবীরা হচ্ছে বইপত্রীয় ভাই বইপত্রীয় ভাই দিন ওহো ওয়াহেদ তাদের দিন একই ওয়া ওয়া সারা হুম সত্তা তাদের শরীয়ত বিভিন্ন হতে পারে এই হচ্ছে সাল্লাহ সাল্লা আরেকটি নবতের প্রমাণ যে তার তিনি যে কাজগুলি করেছেন করেছে। তিনি যেগুলো দাওয়াত দিয়েছেন আয়কের নবী সেই দিয়েছে। দাওয়াতের ক্ষেত্রে মূল দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের অসুলের ক্ষেত্রে তাবলিগের ক্ষেত্রে তাদের কোন বেমিল ছিল না বরং তাদের মধ্যে একটি মিল ছিল এখন বলতে পারেন যে এরকম ঘটনা কি আছে যেটা দ্বারা পার্থক্য করা যাবে যে এক ধরনের না হলে এক ধরনের না হওয়ার কারণে আমরা তাকে কোন কিছু মানে তাকে গ্রহণযোগ্য হিসাবে নেই নিতে আমরা ধারাবাহিকতা রক্ষা করে আসছে এবং সর্বশেষ হচ্ছেন মোহাম্মদুরাসুল্লা সাল্লা সাল্লাম এর বিপরীতে আমরা দেখতে পাই যখনই কেউ এই জাতীয় নবীর এই জাতীয় কেউ কোনো কিছু অলৌকিক কিছু ঘটিয়েছে তখন তার চরিত্র যদি দেখি যে তাদের চরিত্র তাদের কথাবার্তা তাদের আচার আচরণ তাদের ব্যবহার তাদের যা তারা যা যাক বলে তা তার বিপরীত কর্মকাণ্ড চলে কিনা না ইত্যাদি যখন আমরা দেখি তখন দেখব যে দার্জাল সর্বশেষ দার্জাল আসবে সে অনেক তাকে অনেক রকমের অলৌকিক সুযোগ দেয়া হবে অল্প পরীক্ষা মানুষকে ইমান পরীক্ষা করার জন্য যেমন সে কাউকে হত্যা করে তাকে আবার জীবিত করতেও পারবে এবং আকাশকে বৃষ্টি নাজিল করতে বলবে বৃষ্টি নাজিলও হবে এবং জমিনকে বলবে যে ফসল ফলা ফসল ফলবেও এই এদিকে অনেকেই মনে করবে এত মর্যাদা এত বিরাট বিরাট মার যেদা দেখালো এত বড় ধরনের নিদর্শন দেখাচ্ছে তো তাকে কি মানতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখুন এক জায়গায় কিন্তু সে নিজে এইখান থেকে সে বোঝা যাবে যে সে সত্য সত্যবাদী নয় তার কারণ হচ্ছে সে তো সিরকের দাবি করবে নবীর কখনো এই দাবি করেনি নবীর সবসময় নিজের নবীতের তার দাবি করেছেন আর এই লোক সিরকের প্রতি মানুষকে আহ্বান জানাবে দ্যাল সে তাকে রব মানতে বলবে আর রব মানার অর্থই হচ্ছে সে তাকে রব মানার অর্থ হচ্ছে সে মিথ্যা কথা বলছে সে এটা দিয়ে ফাঁকিবাজি করছে সে যা দেখাচ্ছে কোন ভেল কি হবে অথবা তাকে ইমান দাদের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে কিছুটা শক্তি দেযা হয়েছে না এই জন্য ইবন তাই রহমতুল্লাহ এজন্য বলেন আজ ফিতনা তো দাজিয়াল আল কাদ্দাব সবচেয়ে বড় ফেতনা হবে দার্জিয়াল দাজিয়াল কাদ্দাব মিথ্যাবাদী মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী এবং মানুষকে বিভ্রান্তকারী জালের ফিতনা কারণ সমস্যা হচ্ছে সে উলুহিয়া দাবি করবে নিজে ইলা হওয়ার দাবি করবে সাথে সাথে সে এমন কিছু জিনিস দেখাবে যা দেখলে মানুষ বিভ্রান্ত হতে পারে কিন্তু এখানে সাথে সাথে একটা জিনিস মানুষ যদি খেয়াল করে যে এই যে সে দাবি করছে দাবির ভিতরেই তার মিথ্যাচার তার মিথ্যা লুকিয়ে আছে কারণ হচ্ছে সে দাবি করছে ইলা হওয়ার অথচ সে হচ্ছে সে দাবি করছে একজন ইলা বা সে হচ্ছে মানুষের প্রভু তো মানুষের রব কিন্তু দেখা গেল যে সে ইলা নয় কারণ হচ্ছে সে তো আহ সে তো এক কানা সে তো চোখে তার দেখতে পায় না অল্লাহ উল্লা হিসেবে আওয়ার অথচ আল্লাহ তাল আড়োয়ার নয় আমাদের নবী এই কথাটি বলে দিয়েছেন আবার বলেছেন যে আমাদের নবী যে মাকতু মুম্বাই না আইনি হেকা चोले चोर लेखा काफे शिकार से बुझे तृतीय तला मरार आगे देखते पाने तक मानस देखते এই তিনটি কারণ রসোলা সাল্লা সৈয়াদিস বলে দিয়েছেন যে এই তিনটি কারণে তোমরা তাকে চিনতে পারো যে সে তোমাদের রব নয় ইহা নয় এই সে যতই কিছুই ভেলকি দেখাক যত রকমের যত কিছু নিয়ে আসুক সে মিথ্যাবাদী সে প্রমাণিত হবে এই কথা আমরা এই উল্লেখ করলাম যে একই রকমের না হওয়াতে তাকে আমরা নবিরাসুল ও মাল্লাম না ইলা না কিছুই মারলাম তাকে আমরা বললাম যে সে মিথ্যাবাদী আগেকার প্রত্যেক নবী রাসুলদের মধ্যে কর্মকাণ্ড মিল ছিল তাদের মিলের সাথে মিলে আমাদের নবী মোহাম্মদ কর্মকাণ্ড মিল ছিল তিনিও তাহিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইসারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আখেরাতের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তিনি মানুষদেরকে হক ইনসাফ আদল তাওহিদ এগুলোর প্রতি আহ্বান করেছেন সাথে সাথে তিনি তাদেরকে শরীয়ত দিয়েছেন ন্যায় ইনসাফের কথা বলেছেন এহসানের কথা বলেছেন এসবই প্রমাণ করে যে প্রত্যেকেই একই জায়গা থেকে তারা এসেছেন অর্থাৎ আয়েক আল্লা তাদেরকে প্রেরণ করেছেন আয়েক আর নবীর যেভাবে প্রেরণ করেছেন তাকেও সে তা আমাদের নবী মোহামসালামকে আল্লাহ প্রায় এ ছিল ছয় নম্বর ছয় ধরনের প্রমাণ আমরা পেশ করেছি সপ্তম এবং বড় প্রমাণ হচ্ছে যেই প্রমাণ কেয়ামত পর্যন্ত থাকবে এবং যেই প্রমাণের কোন শেষ নেই তা হচ্ছে আল কোরআন করিম কোরআন করিম আমাদের নবীর জীবন্ত মজিজা জীবন্ত মর্জিদা এবং জীবন্ত নিদর্শন যেই যেই নিদর্শনের বড় কোনো নিদর্শন হতে পারে না এবং সবচেয়ে বেশি ফায়দাপুর নিদর্শন এবং যার উপকারিতা সবচেয়ে বেশি এবং যেটা নবীর সত্যতার উপর সবচেয়ে বেশি প্রমাণবহ সেটা হচ্ছে কোরআনে করিম কোরআনে করিম এই জন্য আল্লাহ তালা বলেছেন ওকল উল আয় আর কাফেররা বলে বলুন নিদর্শন তো আল্লাহর কাছে আমি তো তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী আউল ইয়েক ফিহিম তাদের জন্য এটা যথেষ্ট নয় তাদের জন্য আমি একটি কিতাব নাজিল করেছে যা তাদের সামনে তেলাবাদ করা হয় এর মধ্যে রয়েছে রহমত এবং শরণিকা এমন কম এর জন্য যারা ইমান আনে আল্লাহ আল্লাহ তাল কাছে নিদর্শনের কোন শেষ নেই অনেক নিদর্শন ছিল কিন্তু আল্লাহ তালা তার নবীকে যখনই কাফেরা বলতো আমাদের জন্য কেন নিদর্শন দেখায় না রসুল্লাহ আসম অনেক নিদর্শন তাদেরকে দেখিয়েছেন কিন্তু তারা নিদর্শনের মধ্যে হটকারিতা অবলম্বন করত তারা কখনো কখনো বলতো ওয়া কালু লানুমিনা লাকা হাতা তাফজুরু lana মিন আল আরদি ইয়ামবুরা তারা বলতো যে আপনি কখনো আমরা ঈমান আনব না যতক্ষণ না জমির মধ্যে আপনি প্রশ্ন বহিয়ে দিবেন আও ইয়াকুন লাকা বাইতু মিন যুখরুফিন অথবা আপনার কোনো সাজ সজ্জাকিত একটা বাড়ি থাকবে আও তারকাফিস সামা অথবা আকাশে হাতটা তুই আলে কিতাব আর নাও উঠলে আমরা মানবো না এমন ভাবে দেখতেছি আমরা এইভাবে তারা বলতো অর্থাৎ বিভিন্ন এর এই কথার বিপরীতে আল্লাহ তারা বলেছেন কুল সুহান রবী হালকুল তুই হালকুল তুই রাসুল্লা বলুন আমার রব কতই পবিত্র আমিতো একজন মানুষ এবং রাসুল আমাকে তোমরা এত কিছু দাবি করছো কেন কিন্তু এইভাবেও তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিদর্শন দাবি করত। আল্লাহ তালা তখন একটি কথা দিয়ে বললেন গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আল্লাহ তালা বলছেন এটা যে আওয়ালা মিয়াকিম তাদের জন্য কি নিদর্শন এটা যথেষ্ট নয় যে তাদের জন্য একটি কিতাব নাজির করে যারা তাদের কাছে তেলাওয়াত করা হয় অর্থাৎ এই কিতাব কোরআনে করিম তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে এইটাই তাদের জন্য নিদর্শন হিসেবে হিসাবে যথেষ্ট এই জন্য এই কোরআনে করিমের এই নিদর্শন এই নিদর্শন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন যে আমাদের নবী সাল মহম্মদ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন এর আরেকটি একটি আমরা বলে আয়াতিস আলী বাসা কোন এমন কোন নবী নাই যাকে আল্লাহ তালা এমন নিদর্শন দেন নাই যা দেখে তার সময় সমসাময়িক লোকেরা ইমান আনবে এরকম নিদর্শন ছিল না বন্ধ ছিল না অর্থাৎ আল্লাহ তাল প্রত্যেক নবীকে কোনো না নিদর্শন দিয়েছেন যা দেখে সেই সময় লোকেরা ইসলাম গ্রহণ করেছিল ও ইন্মা কানাজি উতি টুহু অনুগত বান্দা নিয়ে অর্থাৎ আমার অনুসারী নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব আমার হাজির হবো এ কথাটি কেয়ামতের মাঠে হাজির হবো একথা রসুল্লাহ বলেছেন এখানে তিনি গুরুত্বের সাথে দিয়ে গুরুত্বের সাথে বলেছেন কোরআনে করিমের কথা যে আল্লাহ তালা অন্যদেরকে যে নির্দেশনে দেখি না কেন আমাকে দিয়েছেন কোরআনে করিম অর্থাৎ কোরআনে করিমকে আল্লাহ তালা নির্দেশন সেখ এর এই নয় ইবনাহাজ রহমতুল্লা আল্লাহ বলেন যে এর এই নয় যে শুধুমাত্র কোরআনে কারিমই তার একমাত্র নিদর্শন এটা নয় বরং উদ্দেশ্য হচ্ছে যে এইটা অন্যান্য সমস্ত মজদার উপরে স্থান পাবে অন্য সমস্ত নিদর্শনের উপরে স্থান পাবে এর চেয়ে বড় নিদর্শন আর কিছু হতে পারে না এই নিদর্শন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন এটা বলা উদ্দেশ্য এটা বলা উদ্দেশ্য প্রত্যেক নবীকে অনেক নিদর্শন দিয়েছেন কিন্তু আমার এই কোরআনে কারিমের মতো আর কোনো নিদর্শন তাদেরকে দেয়া হয়নি কারণ প্রত্যেকেই সেই সময়ের লোকদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল কিন্তু এই কোরআন সেই সময়ের পরবর্তী লোকদের জন্য চ্যালেঞ্জ ছিল সুতরাং বোঝা গেল যে বড়ো হিসাবে বলা হচ্ছে যে রাসুল্লাহ আসালাম বলেছেন যে এই নিদর্শনটা সবচেয়ে বড় অন্য অন্য নবীরদের নিদর্শন যাই দেওয়া হোক না কেন এই নিদর্শন আমাদের নবী মোহাম্মসল্লাহ আসলামকে যে কোরআনে কারিম যে নিদর্শন দেওয়া হয়েছে যে প্রমাণ দেওয়া হচ্ছে নবত্যমল সালতম তা সবচেয়ে বেশি বড় এবং এটা অন্যান্য নবীর আসুলদের সমস্ত নিদর্শনের উপরে সেটা প্রাধান্য পাবে কেউ কেউ বলেছেন যে অর্থ যে কেন শুধু কোরআনে কারিমকে স্পেশালি বলা হয়েছে এর অর্থ হচ্ছে যে नबीर मजिदा ते जोगे परवर्ती शेष हो गए जमन कौमे कम सोल्ला सोल्लासल्लमर जट कौम सामुद्रे उट से तख शेष हो गा अवशिष्ट रही जमन भाव इब्राहिम अल्हासल्लासल्लमस्तर्शन से तख शेष हो गए क्यों नबी मदल्लासल्लम यह निर्देशन जुग शेष हलो शेष होर जुग जुग जो है क्या पर्त कथास्त अलौकिक घटनार क्या बलाघत क्योंकि गायबी केषा तरह दबी सब समय आगह एखो आज भविष्य से हिसाब से बड़ निदर्शन हिसाब से विवेचित इम्न हजर रहा क्योंकि बजना दुटा नए अर्थात बड़ सब बड़ निदर्शन अथवा चलो नरकटाइए कारण होते हिन्न्य নবীর নবীর মর্যাদা অন্য নবীর যে মর্যাদাগুলো ছিল বা নিদর্শনগুলো ছিল নবত্রে সেগুলো চোখে দেখা যেত কিন্তু এই নবীর যে মর্যাদা বা নিদর্শনগুলো শুধু চোখে নয় চোখে দেখার সাথে সাথে অন্তর দিয়ে উপলব্ধি করা যায় যেই জিনিস চোখে দেখা যায় তার থেকে যা অন্তর দিয়ে উপলব্ধি করা যায় তা বেশি প্রগাঢ় হয় এবং সেটা অত্যন্ত স্থায়ী হয়ে থাকে এই জন্য এটা যে কোনো সময় ধরে মানুষ অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে তার সত্যতা এই কোরআনে করিম লাইক লোক হুকুমিন ক্যাথাতিল কেরো যতই পড়া হয় কখনো পুরান হয় না নতুন নতুন তথ্য তা থেকে বের হয় এটা প্রমাণ করে যে এই কোরআনে করিম হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন কোরআনে করিম যে रसुल्लामे नबर सबसे बड़ निदर्शन विभिन्न भाव के व्याख्या करते कुर करीम नाजिल जिन्हें किष्ठानिक लेखापड़ा करें लिखते जानतना पढ़ते जानतनाल्ला उम्मी हिस घोषणा कर रसल्लाम निजीओं उम्मीदे अर्थ हम कुरान নাজিল হয়েছে জ্ঞানের ভাণ্ডার নাজিল হয়েছে এমন ব্যক্তির উপরে যিনি আসলেই লেখাপড়া জানতেন না কোনোটাই তিনি ছিলেন উম্মি নবী এটা প্রমাণ করে কোরআনে কারিম এত বিজ্ঞানময় কোরআন এত জ্ঞানময় কোরআন এত ইমানই ইমানপূর্ণ কোরআন এবং আগের এবং পূর্বের এবং পরের সমস্ত জ্ঞান নিয়ে আসা এই কোরআন এমন ব্যক্তির উপর নাজিল হয়েছে লেখাপড়া জানতেন না সুতরাং এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দেয়া যদি লেখাপড়া জানতেন তাহলে সন্দেহ করতো তারা যে তিনি ইস থেকে বলছেন এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করব যে কোরআনে করিম কিভাবে আমাদের জন্য পরবর্তীদের জন্য সবার জন্য নিদর্শন হিসাবে রইল বড় নিদর্শন সেটা আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আনহামিল্লাহ রবিলমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ